السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ورحمت <سلام> اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من يهده اللہ فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا الہ الا اللہ وحده لا شریک له واشهد ان محمدًا عبده ورسوله صلی اللہ علیہ وعلى آلہ وصحبہ وسلم تسلیمًا کثیرًا اما بعد فقد قال السائل ما حكم من أحب عالما أو دائية وقال إن أحبه حبا كذيرا لا أريد أن أسمع عهدا يرد عليه وأن آخذ بكلامه حتى وإن كان مخالفا للدليل لأن هذا الشيخ أعرف من نبي الدلیل الجواب يقول الشيخ صالح الفوزان حفظه الله تعالى عليه ولا من قدره. হদিস ওয়াহিদ যা আল্লাহ নাজেল করেছেন এবং হকের অনুসরণ করা হক জানা এবং মেনে নেওয়া ফরজ করেছেন সত্য হক বিধান হচ্ছে হক আর বাকি মানুষ যা কিছু ভুল বুঝেছে মানুষ যা কিছু কল্পনা করে বিভিন্ন মতবাদ পেশ করেছে से धर्मे नाम अथबा पार्थिव समस्या समाधानी सालाम जार्थम एम छा हक पा समयुसरण छाड़ा अन्न क्यों हक पा जा रिक आलोचना चौदहश चल्लिस हिजीत রজম মাসের ষোলো তারিখ আফিদা এবং মানহাজের যে ধারাবাহিক আলোচনা বছরে চলছে তার পর্ব নম্বর চোদ্দ একটি প্রশ্ন সৌদি আরবের বর্তমান সবচেয়ে বড় আলেম তাকে জিজ্ঞেস করা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি আজকাল ফেতনার যুগে যে যুগে হককে তলাশ করতে গিয়ে परेशान जनसाधारण प्रेशानक सत्य कह कम बेपरवा मिथ्या के सत्य मन करके ब मन कर विभ्रांत यह रिषय अत्यंत जरूरी सम्पर् जिज्ञेस कर प्रश्न नम्बर सत हन आलेम के भल अथवाई के भल आलेम सर्वस्तर आलेम आलेम बला जा रहा सत्यार आलेम समाजे आलेम যারা সাধারণ যাদের যারা পরিচিত আলেম বলে সবাই আলেম আর বড় বড় আলেম যারা তাদেরকে আলেম বলে না এমাম আল্লামা যে আলেম হওয়ার যোগ্যতা রাখেনা তাকেও আল্লামা বানিয়ে ফেলেছে বর্তমানে ফেতনার যুগ আলেম বলতে এমামরাও সামিল আবু হানিফা শাকিম আলেক আহমদ ইমাম বুখারি তারা বড় বড় আলেম বড় আলেম तो एक विस्तारित आलेम हक दायी हक जो दी क्यों भलोबा हाँ भलोबासबंध भलोबासबाद दिने दबी अपन इमान दबी क्योंकि भलोबासम्घन चलो ना प्रश्नकारी प्रश्न करकाल जो भलोबा से इमाम के बाद आलेम के बाद दायी के बोले खंडन कर बरदास्त करतेरक अंधभक्ति चले आसते गए আর বলে সে অন্ধ যে সে বলে যে আমি যে আলেমকে যে উস্তাদ বা বাজে ইমামকে ভালোবাসি যে আল্লামা কে ভালোবাসি যে হুজুরকে কে ভালোবাসি তার কথা আমি গ্রহণ করব। যদিও সেটা দলিলের বিপরীত হয় দলিল যদি সাথ নাও দেয় কোরআনে বা হাদিসের বিরোধী তারপরেও অন্ধভাবে মানবেন না না এটা মেনে নেওয়া যায় না যুক্তি এই যুক্তিটাই বেদাতিরা পেশ করে থাকে এই যুক্তিটাই গোড়া মজাহামপন্থীরা পেশ করে থাকে যারা মজাহ মানাকে ফরজ করে দিয়েছে যারা কোন দলের অন্ধভক্ত হয়ে গেছে তারা এই কথাই পেশ করে থাকে অথবা কোন ব্যক্তির ভালোবাসায় সীমা ছড়িয়ে গেছে অন্ধভক্ত হয়ে গেছে তারা এ ধরনের কথা বলে থাকে কি বলে আমাদের বেশি আপনাদের চেয়ে বেশি বুঝেন যে ভুল ধরেছে তার সম্পর্কে বলে সে কি তার চাইতে বেশি বুঝে নাকি তার চাইতে বড় আলম না হলে কি ভুল পারবে না অবশ্যই ভুল ধরতে পারবে আপনার ধারণা যে সে অনেক বড় আলেম কিন্তু তিনিও তো মানুষ ছিলেন মানুষও তো তুটি হইতে পারে তো এই ব্যক্তি যে অন্ধ কোন শেখের কোন দলের নেতার কোনো দলের আমিরের সে এত বেশি ভালোবাসে তাকে যে ভালোবাসা যেটা আল্লাহ বলেছেন অনুমতিতে তার চাইতে বেশি সীমা ছড়িয়ে গেছে কেউ যদি তার ভুল ধরে সে চরম অপর তাকে ইসলাম থেকে খারিজ করে দেবে গাল আর যা করতে হয় তার জন্য চলে তাই গাল বন্ধ করে অসুবিধা নেই যাহার নামে যাবে কিন্তু তার কেউ ভুল ধরুক এটা মেনে নেবে না যুক্তি খড়া যুক্তি তিনি কি কম বুঝতেন হ্যাঁ তার চাই আপনারা বেশি বুঝেন বা যে ভুল ধরেছে ও কি বেশি বুঝে তার চাইতে বেশি এত নোংরা ভাষা করে সে তার পায়ের জুতার সময় মূল্য রাখে না অপরাধ হয়ে গেছে এই সম্পর্কে কি বলেন শেখ সহলেহুল ফজাল হাফজাহ তারা বলছেন আল জাব উত্তর হচ্ছে যে হাজা তা এটি হচ্ছে গোড়ামি अंधभक्ति ममकुन एम गोड़ामी जाक मान हम नाराज हो जावा जाते तो जा रज हन असंतुष्ट हन मजमीय यी और गोणामी जाएज नीघे भूल होती আমার দলের আমির এর ভুল হইতে পারে না আমাদের এত বড় তিনি চিন্তাবিদ ছিলেন তার ভুল হইতে পারে না এটি এত বড় তিনি এমাম ছিলেন তার মান্যাল্লাহ তার মজাহের অনুসারী কত পৃথিবীতে আমাদের দল এটা ভুল হইতেই পারে না এইসব কথা হচ্ছে তা আস গোড়ি অন্ধত্ব কোন একটা পক্ষ নিয়ে পক্ষপাতিত্ব করা নিন্দনীয় আল্লা অসন্তুষ্টির কাজ যুজু বলছেন বাহানু নহিব আলামা আমরা প্রত্যেক মুসলিম আলেম আলামাকে ভালোবাসি কিন্তু সবসময় মনে রাখবেন আলেম কাকে বলে একটা আলোচনা আমার আছে আলেমদের ফজিলত সম্পর্কে এবং আলেম কে এ বিষয় সম্পর্কে আলোচনা শুনবেন আলেমকে আমি তিন ভাগে ভাগ করেছি উদ্দেশ্য বিনা দলিলেন না এক হচ্ছে আলমের রানী বলেছেন হকানি আলেম বলে যাদেরকে হকানি বলে তারাই হকানি কিনা ওটা আলাদা প্রশ্ন একটা কারণ যারা বেদাতে মেলা বেদাতে তাদেরকে হকানি আলেম বলছে আপনাকে ওখানে চালাইতে হয় দলীয় এলেন আলোকে বুঝতে হবে যে দলিল কার সাথ দিচ্ছে দলিল সাথে থাকলে হক্কানি আর দলিল সাথে না থাকে বেদাত ভিত করে যদি তাদের ধর্মকর্ম হয় তাহলে হক্কানি নয় যতই হক্কানি বলেন আপনার এখন সংখ্যাগরিষ্ঠ হকানি বললো গণতন্ত্র হয়ে গেল খারাপ লোক বেশি ভোট পেয়েছে আল্লাহ হেরে গেল এটা তো এইখানে চলবেন না আমরা আলেমদেরকে আলেম বলছিলাম যে আলেম হকানি আলেম রব্বানি আলেম আর কিছু আলেম আছে আলেম সু ওলামা সু मंदू आलम तरिया गरज थे पेट पुजारी आलेम अल्लाम सार्थे आलिम पेट पुजारी आलम सूतरादानी आनक्यम से যদি মানুষকে ইসলাম শিখায় তো হাজার হাজার বিনা পুঁজির ব্যবসাগুলি সব হ্যাঁ বিনা পুঁজির ব্যবসা মাজার ব্যবসা আর হ্যাঁ কত ব্যবসা আছে হ্যাঁ মিলাপ ব্যবসা ব্যবসা শেষ নেই আপনাদের দেশে ধর্ম ব্যবসা সব বন্ধ হয়ে যাবে সব বন্ধ হয়ে যাবে এরা হচ্ছে পেট পুজারী আলেম মানে যারা বলে জি হ্যাঁ দলিল ছাড়া কথা বলে না তারা হচ্ছে আলেম ওলামদেরকে ভালোবাসতে হবে আর আরবু হানিফা শাহি মালিক আহমদ আর এইরকম যারা কোরআন সোনার লক্ষ লক্ষই ইমতে আলেম এসেছেন আছেন এখন অনেক আছেন আর থাকবেন কেমন পর্যন্ত তাদেরকে আমরা আর আল্লাহর জন্য যারা দাওয়াতের কাজ করে তাদেরকেও ভালোবাসি আল্লাহ সাহেব বলছেন যদি কেউ কোনো মশলায় ভুল করে কোনো মশলায় ভুল করে প্রথম কথা যে এই আলেম যে বা ধর্মকর্ম বিশ্বাসী যেই বিশ্বাসী সেই দিনটি সন্ন্যাতর ভিত্তি স্থাপিত কিনা তার মানে সন্ন্যাদ ভিত্তি কিনা বেদাদ ভিত্তিক এটা আগে বুঝতে হবে সেই যেহেতু সংখ্যাও বলেছেন যদি আকিদায় কোনো সমস্যা নেই তাহলে ওই আলেমের কাছ থেকে নেবেন কিন্তু না। তখন এই কথা যদি ভুল করে দেই কোন আলেম কোন এক মাসালাই আসলে সন্ন্যতের অনুসারী আলেম দলিল হিসাবে বলার চেষ্টা করে কিন্তু কোন একটা মাসালাই কি করেছে ভুল করে দিয়েছে আর এক দল এর কথা বললাম যে আকের কি সমস্যা আছে তাদের কাছ থেকে নেওয়া যাবে না বিদায়ী আলিমদের কাছ থেকে দিন গ্রহণ করা যাবে না কারণ নিরাপদ নয় যে তাদের কাছ থেকে দিন নেবেন আপনি কোনটা ঠিক কোনটা ভুল কারণ ওদের ভীত হচ্ছে ভীত बेसू पर्वोना दल दिल क्षेत्र छाड़ा सूतरा भूल फौरज जो बड़ो আলেম হোক আর দায়ী হোক বলছেন তাহলে তার ভুলটাকে লুকিয়ে রাখবো নাকি না বয়ন করবো ব্যক্তি জীবনের ব্যক্তি জীবনের যদি ভুল হয় তো লুকিয়ে রাখবো কারণ ব্যক্তি জীবনের ভুলের কারণে তার পাপ হচ্ছে আপনাদের তো ক্ষতি হচ্ছে না ঠিক না একজন আলমে যদি ব্যক্তি জীবনের ভুল থাকে সে গুণাগার সে গুণার মজা উঠাবে তার পাপের কিন্তু কিন্তু ব্যক্তি জীবনের ভুল না হয় যদি দিনের ক্ষেত্রে ভুল করে মাসলা মাসালের ক্ষেত্রে ভুল করে তোর ব্যক্তি জীবনের ভুল না সেটা তখন সেটা দিয়ে লক্ষ লক্ষ মানুষ গুমরা হয়ে যেতে পারে तार वाला, बातार सुनने आलेम भूल कर दीच करते सबाई के ठीक भूल शुद्ध जैसे जरूरी सतर्क कर দলিল দিয়ে কথা বলেন দলিল পেশ করেন দলিলের জায়গায় গালি কেন পেশ করবেন আপনি দলিলের জায়গায় আপনি ফুতাবাজি কেন করবেন হ্যাঁ দলিলের জায়গায় ঘৃণা কেন ছড়াবেন দলিলের জায়গায় নোংরা ভাষায় কেন নেমে আসবেন আপনি জাতীয়তার কুফুরিতে কেন নেমে আসবেন আপনি জানেন না যে আপনি নিজে কুফরি করছেন কারো হাজি করে দলিল সহকারে ভুলটা মানুষের কাছে তুলে ধরেন যে এই মাসলায় ভুল করেছেন কেন এম আই কেরম গন করেন ইমাম আবু হানিফ শাহি মালিক আহমদ তিন চারটি মত হয়েছে চারজন এমামের চারজন চার মত পেশ করেছেন কখনো দুইজন এদিকে দুজন এদিকে কখনো একজন এদিকে যখন আমরা যখন এই রকম পাচ্ছেন তাহলে তারা নিশ্চয়ই বিরোধিতা করেছেন কেউ আগে এসছেন কিছুদিন এমাম কেউ পরে এসছেন বা একই যুগে থেকেছেন তারা বিরোধীতে করেছেন এটা চিন্তা করেন যে না এমাম সাফি তো কোরআন সন্দার একজন এমাম करनी तार के आतार के के जा, चुप लुक रेखी दिए भूल एक लोक रा। गोपन रखते चाय मुखोश खुले ग लुकिया राखा भूल बुमराह দেওয়া জরুরি সতর্ক করা জরুরি জিহে তাই বলছেন দলিল সহকারে বলতে হবে কারণ দলিল কথাতে কি রসুল হাই আল্লাহর কথা নেই রসুল সব কথা আমাদের কথা দলিল নয় মানুষের কথা দলিল নয় মানুষের কথার পেছনে দলিল লাগে এই কথাটা আমি অনেকবার বলি অনেক আইনবাইম যে মানুষের কথা ইউস্তাদল লাহু ওয়ালা ইউস্তাদল বেহি মানুষের কথার জন্য কথার সমর্থনে দলিল লাগবে কথাকে যাবে না। কে দলিল হিসাবে মাহবত এল মার্দ আলিহ ওয়ালামিন কাদহি আচ্ছা কোন ইমাম কোন আলেম কোন বক্তা কোন দলের নেতা আমির ভুল করে দিলেন। संशोधन समाज बर्णना खंडन भूल धरा तरह भल কমতি করবে না ভালবাসা কমিয়ে দেবে না প্রমাণিত মর্যাদা কমে গেল নিচে নামিয়ে দিলাম মোটেই না এমাম মালিক রহমতুল্লাহাম না যদি অন্ধত করা শরীয়ত সম্মত বিষয় হতো চার মজাবের এক মজাব মানা ফর একটা তাহলে তিনি বলতেন যে দেখো আমাদের চারজনের কথা নেওয়া যাবে আর বাকি কারো কথা নেওয়া যাবে না চার জনের কথা নেওয়া যাবে বাকি কারো কথা সবগুলি নেওয়া যাবে না আমাদের সব কথাই নিতে হবে বলতেন না বলতেন না যদি মজাব মানা ফরজ মানে অন্য কারো সব কথা নেওয়া যাবে না এ কথা বলেছেন কি বলেছেন মামিনা ইল্লা আলিহি আমাদের মধ্যে এমন কেউ নেই যে তার কথা রাহাদুন আর মুন রাহাদুন মানে সে অন্যের কথা খন্ডন করতে পারে প্রত্যেকের জন্য অধিকার আছে যে অন্যের কথা কি করতে পারে খণ্ডন করতে পারে যে ওনার কথা নেওয়া যাবে না ও মার্দুদ আলহিয়া তার কথাও খণ্ডন করা যেতে পারে প্রত্যেক মানুষ এইরকম আমি অন্য আলেমের কথা খণ্ডন করতে পারি যে ওনার এ ফতোয়া ভুল আর আমার কথা অন্য কোন আলম খণ্ডন করতে পারে দলিল সহকারে যে আমার কথা ভুল রাত আমি রদ করতে পারি কারো খন্ডন করতে পারি মরদ আর আমার কথা কেউ রদ করতে পারে করতে পারে। এই এই দুই ভাবে বর্ণিত হয়েছে আমার মালিক থেকে এইভাবে একবার বর্ণিত হয়েছে আর একটা যেটা প্রসিদ্ধ আমরা মুখস্থ রেখেছি ছোট থেকে এটা হচ্ছে তিনি এরকম বলতেন মসজিদ নবীদের মদিনার মানুষ তো এবং মালিক রহমতুল ইমাম কিন্তু মসজিদ নবীতে হইত মসজিদ ছোট বুঝতে রিয়াজুল রিয়াজুল্নাতে ওখানে দার্স দিচ্ছেন ধরেন হ্যাঁ আর পাশেই রসুলের কবর তো তিনি বলতেন কলাদ্দ প্রত্যেকের কথা নেওয়াও যাবে আবার খন্ডনও করা যাবে প্রত্যেকের কথা যাবে আর খণ্ডন করা যাবে ইমাম দাঁড়ায় সেখানে যদি আগের মেহরাব দেখেছেন এখনকার মেহরাব না আগে যে নবী শাসন জামানের যে মেহরাব ছিল ওখানে দেখবেন মেহরাবের মতো করা আছে মেম্বার ও রসুলিল্লা মেহরাব ও রসুলিল্লা শাসন আছে রিয়াজুল দামদিকে দেখবেন ওইখানে আর সামনের দিকে বাড়িয়ে পরবর্তীতে আব্দুল মালিক এর যুগে বাড়িয়ে দিয়ে সামনের দিকে বাড়িয়ে দেওয়া হয়েছে যেদিক সালাম রহমতুল্লাহ আলাই এইভাবে বলেছেন কুল্ল ইউরাদ সাহেব যখন এইভাবে বলছেন কবরটা পড়বে ইশারা করে বলছে ইল্লা সাহেব এই কবর আলা এই কবর আলার কোন কথা রদ করা যাবে না खन तब कथा सबा रद करते खन करते खन करते हजाल कबर तब आरो कथा खंडन जा এ নিয়ে রসুল্লাহ উদ্দেশ্য হচ্ছে তা যে রসুল্লাহ সালাম এর টিকায় কোন ব্যক্তির অন্ধ অনুসরণ করা কে শুরুতে বললেন সাহেব সালে ফাজান কি যে এটি হচ্ছে এমন একটি গোড়ামি যা আল্লাহকে অসন্তুষ্ট করে মমকুতুন মজমন আর যেটা নিন্দনীয় জি হ্যাঁ ওলাজ নয় এর লিখছেন। শেখ মুহাম্মদ সুলতান বলে সুলতান আল মাসুবি নাম শুনেছেন শেখ মুহম্মদ সুলতান আল মাসুমি তার একটি আরবি কিতাব আছে মক্কর আলেম ছিলেন তিনি। তিনি একটি কিতাব লিখেছেন যে কিতাবটি বাংলা অনুবাদ হচ্ছে বাংলা যখন বলব বইয়ের নাম তখন বুঝে নেবেন অনেকে পড়েছেন বইটি আরবি তো বইটির নাম মানতে বাধ্য এটা বই আছে না বাংলায় মুসলিম কি চার মজাবের এক মজাহ মানতে বাধ্য এখানে আমাদের সেন্ট্রাল লাইব্রেরিতে বিক্রি হয় কোন মুসলিম কি চার মজাবের এক মজাব মানতে বাধ্য বা মানা কি চার মজাব একমন মাজা কি ফরোজ এই নামে যে বইটি আছে সেটি লেখক হচ্ছেন মাহমুদ সুলতান আল তিনি ওই কিতাবে উল্লেখ করেছেন মোল্লা আলী আল কারি মোল্লা আলী আল কারি রাহমাহানাফিদের একজন মহাদেশ তার মিসকাতের একটি সারা ভাষ্য রয়েছে খুব বিস্তারিত মিরকাত নামে মিরকাত তিনি তাতে উল্লেখ করেছেন কৌলহ মানে মোল্লা আলী কাল রাহম অথচ তিনি হানফি মজাব জন্মগত লিখা পড়া তার হানফি মজাহের কিন্তু বড় বড় আলেম হয়ে অনেকে যান থেকে মুক্ত হয়ে যায় তো তিনি লিখছেন হানফিয়ান বলছেন যে ফরজ নয় এই উম্মতের কোন ব্যক্তির ওপর আল্লাহ আহাদ উম্মা এই উম্মতের কোন ব্যক্তির ওপর ফরজ না আপনার উম্মতের ব্যক্তি কিনা সর্বস্তরের কোন ব্যক্তির ওপর ফরজ নয় কি হওয়া এই এখন হানাফি যে হানফি হইতে হবে আও মালিকেন অথবা মালিকী হইতে হবে আও সাফি অথবা সাফি হইতে হবে আও হামবেলি অথবা হামবেলি হইতে হবে খরচ নাই কে বলছেন অথচ আসল মজাব তো হচ্ছে রসুল মজাব মানে চলার পথ তো আসল মূল পথ কোনটা রাজপথ কোনটা তো রসুল চলার পথে আসল পথ আর বাকি অন্যান্য পথ তো হয়েছে আমরা তোই পথে আছে যারা রাজপথে থাকলো তারাই তাদের আর তোমাদের একজন হানি হই এই উম্মতের কোন ব্যক্তির ফরজ না আবার বলছে না যে আল্লাহ কোনো ব্যক্তিরও ফরজ নয় অথবা মালিকী হবে অথবা সাফি হবে অথবা আহমেরি হবে মজাবধারীরা আমাদের দেশের এত গোড়ার গোড়া আলেম সমাজ বলে তোমাকে একটা হইতে হবে তোমাকে একটা হইতে হবে এটা কেমন কথা বলছে যদি আমি রসুল মজা হবে বলছেন না এটা চলবে না আমি মোহাম্মদার মজা হবে সব চলবে না আমি সাহাবে তরিকা বলছেন না ওই সব চলবে না একটা হইতে হবে কি হইতে হবে বলছে হয় হানফি হইতে হবে না সাফি না চট করে আপনি যদি জ্ঞানী হন লেখাপড়া কিছু থাকে চট করে যদি বলেন যে ভাই আপনার তো হানাফি না বাংলাদেশে হানাফি মেজরিটি আপনার হানাফি অথবা ইন্ডিয়াতে হানাফি পাকিস্তানে হানাফি আপনার হানাফি তো আমি সাফি হতে চাই না না না আমাদের দেশে চলবে না কারণ আমাদের দল ভারী কারণ সাফি মজাহের অভেয়ান আছে সাফি আছে। বুকে হাত বাঁধা আছে সাফিজ মজহ আমিনা আছে যদি আপনাকে ওখানে পারমিশন দিয়ে দেয় যে অসুবিধা নেই তুমি থাকিও না লেডিস হয়েও না লাফি হয়ে যাও হা কোনটাতেই ছাড়া যাবে না এবং বোখারের ফুতুয়া এবং সাফির ফতুয়া এমনকি জোরে কেরাত হচ্ছে তাও পড়তে হবে হামবেলি আর মালিক তো একটু ছাড়া আছে যে জোরে যখন শুনছো দিয়ে কাজ চলে যাবে আপনার তো বলছেন চার মজাবি হক তো আপনি একটা হক নিয়ে আছেন হানাফি আর আপনাদের হানাফি মসজিদ আর আমি সাফি হয়ে আপনাদের পিছনে নমজ পড়ি অসুবিধাটা কি আর আমি আমি সাফি তরিকে সবগুলি সুন্নত পালন করি যেখানে মুসলিমদের দেশে অধিকার আছে তোমরা মন্দির গির্জা বানিয়ে ধর্ম কর্ম এমনকি প্রচার করো খ্রিস্টান মিশনারি খ্রিস্টান বানাচ্ছে মুসলিমদেরকে কাদিয়ানি রা কাদিয়ানি বানাচ্ছে কাফের বানাচ্ছে কোন অসুবিধা নাই কিন্তু তুমি রসুল সাহেব তরিকার দিকে তোমার বেঁচে থাকার অধিকার নেই আমাদের দেশের ইসলাম আরো বলছেন মোল্লা আলী কারিজেবাহাদিবাস মানুষ মানুষ জনগণের জন্য যেটা ফরজ সেটা এজারলাম এখন যদি আলেম হয় তাহলে ভালো কথা आल ए महल्ले कुरानी महदिश नवारा करमता है तक कुरान हादीजार चेषा कर যদি আলেম না হয় তাহলে কি করতে হবে আর এতটা আস্থা ভরসা তার থাকতে হবে বিশ্বাস থাকতে হবে যে তিনি যে আলেমকে আমি জিজ্ঞাসা করেছি আসলে তিনি কোরআন এবং হাদিস মোতাবেক বলবেন আর বলেন এটা মোটামুটি পরীক্ষিত এটা পরীক্ষা করা যায় তো তাকে জিজ্ঞেস করবে এই যে কথাটি বললেন এটা কোরআনে এক আয়াত থেকে নেওয়া হয়েছে আর ওদেরকে মাস্লা জিজ্ঞেস করে বলতে পারবে নাকি তাহলে এখানে আহলিক মানে আহমে যদি তোমরা না যেন দলিল প্রমাণ সহ হয় তবে প্রত্যেকটি দলিল আপনার জিজ্ঞেস করা দরকার নেই যেন দলিল সহকারে বলেন আপনার মোটামুটি একটা যেন বিশ্বাস থাকি। আরো কাছ থেকে যদি জেনে নেন জীবন ছিল তখন সরাসরি জানতেন বেঁচে নেই যদি কিতাব থাকে আর দলিল থাকে আর দলিল যদি আপনার পড়ার মতো ক্ষমতা থাকে তাহলে ভালো কথা কিন্তু যদি না জানা থাকে তাহলে অবশ্যই মাসলা জিজ্ঞেস করা যাবে না কিলা এই জন্য বলা হয়ে থাকে আর এটি উল্লেখ করেছেন আল্লা তাকিউদ্দিন হেলা আলী বড় একজন আলে আলেম ছেড়ে মরক্কর আর ওনাকে চিনবেন যদি ইংলিশ অনুবাদ করানের আপনারা কেউ পড়ে থাকেন ইংলিশ অনুবাদ বর্তমান যেটা সৌদি আরব থেকে চেপে আছে কিং কিংফা কমপ্লেক্স থেকে মোদিরাম সেটা অনুবাদ দুইজন অনুবাদকের একজন হচ্ছেন ডাকিউদ্দিন হেলা আলী রহমত উল্লাহ আলী খুব বড় আলীম ছিলেন মোদী ইউনিভার্সিটির একসময় তিনি প্রফেসর ছিলেন ওস্তাদ ছিলেন আমাদের অনেক আগে আমরা সেই যুগ পাইনি শাহিদিন যখন চান্সেলার ছিলেন সেই যুগে আর একজন ডেন খান তো খান এই ইংলিশ যেটা আগের যেটা অনুবাদ ছিল আবদুল্লাহ ইউসুফ আলী ছিল যাতে অনেক ভুল ভ্রান্তি কেন সেটা বন্ধ করে দেওয়া হয়েছে দুইবার করে কিন্তু ইংলিশে অনুবাদ চেপেছে যারা ইংলিশের সাথে সম্পর্ক রাখেন ওদের অবগতির জন্য বলছি যদি আলেমের অনুসরণ করতে হবে কিন্তু অন্ধ অনুসরণ নাই এর্তেবা তকলিদ নাই মান্তাবে হচ্ছে দলিল সহকারে যাতে করে দলিলের বিপরীত যাবেন না আপনি অন্ধ অনুসরণ করবেন না যখন আপনি জানতে পারবেন দলিল আলোকে জানা ভুল হয়ে গেছে তখন ওই আলেমের কথা ছেড়ে দিয়ে আর একজন আলেম যিনি ঠিক বলেছেন তার কথা নিয়ে নিবেন ওকুল্লকালিয়া মহাম প্রত্যেক মুসলিম যার উপর শরীয়তের দায়িত্ব এসেছে ফরজ হয়েছে তার জন্য ফরজ হচ্ছে সঈদুল আম্বিয়া মোহাম্মদের অনুসরণ করা কার অনুসরণ করা ফরজ যার উৎমত্তার অনুসরণ করা ফরজি উদ্দেশ্য এটা হইতে হবে আপনার আলেমকে জিজ্ঞাসা করার মাধ্যমে আপনি তার একটি কিতাব খুব প্রসিদ্ধ কিতাব এলাম আলম এই কিতাবে উল্লেখ করেছেন প্রথম খন্ড সাত পৃষ্ঠ বলছেন এমাম শাহির রহম একটি এমাম মালিকের উক্তি বললাম কারো জন্য যদি রসুলের সন্ন্যত সুস্পষ্ট হয়ে যায় নবী সাহা তরিকায় স্পষ্ট হয়ে গেছে এটা হচ্ছে নবীর তরিকা আহা তো তার জন্য ভিত্তিতে অন্য কোন আলেমের কথার ভিত্তিতে একদিকে কোন এমামের কথা আলেমের কথা হ্যাঁ কোন আমিরের কথা কোন চিন্তাবিদের কথা কোন বক্তার কথা আর আর দিকে কার কথা রসলাসের কথা আহা নবী সামের সুন্ন ছেড়ে দিবে কথার কারণে। তাহলে রফেদেন কেন করব না সুরা ফাতে না ছাড় নামাজ আর এই দিকে আপনার এমামের ফতুয়া জায়জ কি বলে সাফি কোন অবকাশ নাই যে মানুষের কথার ভিত্তিতে আপনি রসুল সন্ন্যত ছেড়ে দেবেন যখন স্পষ্ট হয়ে গেছে যখন স্পষ্ট ছিল না জানতেন না বিনার ফাই নজ পড়েছেন বিনা সোনা ফাতে নজ পড়েছেন অজ্ঞতার জগতে ছিলেন তখন কিন্তু যখন জ্ঞাত হয়েছে, তখন আপনার জন্য হারাম যে আপনি গোড়ামি করবেন বলছেন শেখ সক্ষেপ বলি যে তার সাথে আমরা বিদ্বেষ রাখি আমরা অনেক ভুল ধরি ধরছি না তার মানে এটা ধরবেন না যে তার সাথে আমার শত্রুতা আছে তার সাথে আমি বিদ্বেষ রাখি मानहानी कर चेस्टा कर भूल जाते जनगण घुमह उद्देश्य हाइनुव सठीक बयान कर যখন তাদের সাথী সঙ্গীরা ভুল করেছে সমসাময়িক কিছু আলেমরা এমামরা ভুল করেছে আর অন্য আলেম কি করছে খণ্ডন করছেন তখন কি বলেন তারা ফোলানা অমুক আমাদের প্রিয়জন অমোক ব্যক্তি আমাদের প্রিয় ব্যক্তি হাক্কা ওয়ালাহিনা হোক তবে সত্য কথা হক কথা তার চাইতে বেশি প্রিয়া বুঝলেন না বুঝলেন না অমোগ ব্যক্তি অমোক শেখ এমাম আবু হানিফ আমার কাছে প্রিয় ঠিক আছে এমাম শাফিব মালিক আহমদ আমার কাছে প্রিয় কিন্তু তাদের কথা যদি হকের বিপরীত সহি মাসলার বিপরীত হয় তাহলে হকটা তাদের চাইতে বেশি প্রিয় दलगुली रही प्रथम कथा दल सम्पर्क अपना दलगल विदित ना सुन्न अने बुझेना देखते सुन्नत हो भूल्धन जखी भूल दिखे দলের নেতা অথবা অমুক আমাদের এত বড় তিনি চিন্তাবিদ ছিলেন ছিলেন যে সব বর্ণনা করছে আপনার কাছে হইতে হবে হকটা আবার বলছি ফোলানুন হাবিবোনা ওলামারা বলতেন অমুক তো আমাদের প্রিয় ওালাকি হাক আহাবোলাই নামিন হোক তবে হকটা তার চাইতে বেশি প্রিয় হকটা তার চাইতে বেশি প্রিয় এটাই হচ্ছে সঠিক পদ্ধতি বলছেন কখনো এটা আপনারা বুঝবেন না যে কিছু আলমের যদি আমরা খণ্ডন করি কোনো মাস্লা মাসাইলের ক্ষেত্রে তার মানে এই নয় যে তাদের মানহানি করে দিলাম তাদের সাথে শত্রুতা করলামা আলহাবাজ বরং সর্বযুগে সর্বযুগে ওলামারা একে অপরের ভুল ধরেছেন রদ করেছেন ওহম এখু মোতাহন অথচ তারা পরস্পর ভাই এবং একজন অপরজনকে ভালোবাসেন মালিক ভালোবাসতেন আহমদ ভালোবাসতেন কিন্তু একে অপর ভুল ধরেছেনমাম আবি সিনিয়র ছাত্র এম আবু হানিফাক সাহেব তাদেরকে বলা হাই ফেকার হানাভিফেকার তবে দুই সঙ্গী এত ক্লোজ ছাত্র তারপরে হাজার বিপরীত এমাম আবু হানিফার ফেতরার ক্ষেত্রে ইরাকি সা দিয়ে দিতে বলতেন এ সা দিয়ে দিতে বলতেন সা বড় ছিল ফেতরা হয়ে যায় কাঠা পাওয়া যায় সেই কাঠা যে পাত্র দিয়ে দিতেন তো এম আবানি ফারহেমা হল্লা যেহেতু ইরাকে বসবাস ইরাকে জন্ম ইরাকে পড়া ইরাকে সবকিছু দিন চর্চা এলিম চর্চা এর যেটা কাঠা পাত্র পেয়েছেন ওইটারই ফতোয়া দিয়েছেন সেটা চার চার শের ছিল আর তিনি দেখলেন ফতোয়া হচ্ছে একসা আর সেটা মদিনার সাহা মদিনার সাহ হচ্ছে তিন শের অনেক তিন মতো বা তিনশের কাছাকাছি যেটা আড়াই কেজি বা তার কম বেশি আড়াই কেজি কমপক্ষে হইতে হবে যদিও এই বিষয়ে কিছুটা কারণ কাঠা তো কাঠাতে আসলে এক কাঠাতে বিভিন্ন জিনিসের ওজনে কম বেশি হবে জব দিল হালকা রসাল জিনিস দিলে ভারী হয়ে যাবে এই রকম এই জন্য ওজনের ক্ষেত্রে ওজন করতে গিয়ে তখন ওজনে কম বেশি অলবাদের ফটোয়া হয়েছে যাই হোক কথা দিকে যাচ্ছে হ্যাঁ যে কথাটি বলতে চাইছিলাম এমাম মোহাম্মদ হজি আলেন মদিনা জিয়ারতে আসলেন এমাম মালিকের যুগ তখন এমাম মালিক রহমতুল্লাহ আল্লাহ বললেন যে আমরা মদিনাবাসী এক সাথে আমাদের কাঠা দেখো এতে এক সাথে সা তো বড় আর তোমার আবার আদশা দিচ্ছ তো এমাম মোহাম্মদ বলছেন না আমরা তো আমার ওস্তাদের কাছ থেকে পড়েছি আবহানি খান কাছ থেকে শাহ হচ্ছে বড় আমাদের শাহ যেটা কাঠা ওটা বড় পাত্রটা এমাম আলী রহমতুল্লাহ বলছেন যে রসুল্লাহ যেই কাঠা যেই পাত্রে ফেতরা দিতেন ওই পাত্র দেখবেন আপনি দেখবেন সংরক্ষিত ছিল নিজের বাড়িতে ঢুকলেন আর কাঠাটাকে বের করে নিয়ে এসে দেখিয়ে দিলেন এইটা হচ্ছে হাজা শাহসুল্লাহ এটা হচ্ছে রসুলের কাঠা তখন এমাম মোহাম্মদ বলে আজকে আমি আমার থেকে রুজু করলাম মানে প্রত্যাবর্তন করলাম ফিরে আসলাম আপনার ফতুয়ার এই ফতুয়ার দিকে কারণ এখন হক এ পেয়েছে তার কাছে প্রিয় অবস্থা কিন্তু হক তার চেয়েতে বেশি প্রিয় হক তার চেয়েতে বেশি মানহানি করে দিলেন নাকি কারো সব কথা নেওয়া যাবে না অন্ধভাবে আসা বা ভুল করুক আর ঠিক করুক যদি সব কথাই নেন এটা হচ্ছে গোড়ামি করা যার সব কথা নেওয়া যাবে তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে মোবাইল আর আমি আপনি বা কোন আলেম আল্লাহর তরফ থেকে মোবাইল তিনি লিখা পড়া করে যতটা বুঝেছেন ততটার মোবাইল লিখবেন তার বুঝে ভুল হইতে পারে তার এলএম এ ঘাটি থাকতে পারে লাইনতে পানি হাওয়া নবী সাল নিজের খেয়াল খুশি কথা বলতেন না কেউ জিজ্ঞাসা করলো নিজে থেকে একটা ফোটো দিয়ে দিলেন হ্যাঁ যতটা এলেম আছে আলোকে দিয়ে দিলেন এরকম করতেন আমরা কি করি আমরা তাই করি আমাদের কাছে ধরেন যতটা এলে আছে এতদিন লেখাপড়া করলাম করলাম সময় দিলাম কিন্তু আমাদেরকে অনেক সময় সময় নিত আলহামদুলিল্লাহ যে সময় নিত আমরা সময় নিই অনেক সময় না বলে দিই অনেক সময় কেটে পড়ার চেষ্টা করি না আর কেউ আর কাউকে জিজ্ঞেস করি না এটি নিরাপদ এটা আমার হ্যাঁ জীবনকে আমি সেভ করলাম এটি হওয়া উচিত নবী সালাম নিজের পক্ষ থেকে বলতেন না করলে আচ্ছা ঠিক আছে থামু চলে আসতো ওহি আর তারপর তখন বলতেন আইন জিজ্ঞাসা করি কোথায় হ্যাঁ এখন জিজ্ঞেস করেছিল হয় আছে তার বলেছিলেন না হলে চলে গেছে পরে আসলে বললেন যে কোনো কখনো ভুলও করেম মুজ তাহেদ তারা মুজ তাহেদ দেখেন মুজ তাহেদ সবাইকে বললে হবে না মুজ তাহেদ যোগ্যতাও থাকতে হবে ইজতেহাদের কোরআনে বাহাদে স্টাডি করে কোরআন হুসান বলার মতো যোগ্যতার নাম হচ্ছে इस जी थिरी पेश कर दिए भ्रांत थिटिकल थिरी पेश कर दिए तो मुज्ताहिदूल एक नाकिस्तिद এখন যদি আপনারা বলেন আমি ভাই একটা ফতুয়া দিলাম ইসলাম আছি লেখাপড়া করি এতদিন ধরে আছি আর ফত দিতে যদি ভুলই করি তো মুস্তাহিদ চলবে আজকে ফেসবুক আপনারা মুফতি অনেকে মুফতি যদি বলেন যে আমি কোন দোষ করলাম আমি তো মুস্তাহিদ মানে চেষ্টা আপনিও তো চেষ্টা করছেন বছর অনেকে বিশ বছর আমি একুশ বছর আছি অনেকে পড়ে তো মাসাল্লাহ নাহিদ ভাই প্রায় বিশ একুশ বছর আপনি উনিশ বিশ বছর তার হয়ে যাচ্ছে আরবি হিসাবে বিশ বছর হয়ে গেছে বিশ বছরের ছাত্র যদি বলে যে আমি মুস্তহেদ ভুল করেছি মুস্তহেদ সব পেয়েছি আমি একচ চলবে ওটাই চলবে না ওটাই চলবে না আর কারো ভুলকে গোপন রাখবো না লুকিয়ে রাখবো না কারো ভয়ে কারো হুমকির ভয়ে ধমকির ভয়ে গালের ভয়ে কারো ভুলকে লুকিয়ে রাখব খেয়ানত করব কেমতে আসামি হব হবো শেখ সাল বলছেন ওয়ালান অমুক্ত মুখের ভয়ে বা অমুক্ত মুখের লজ্জায় অনেক সময় চক্ষু লজ্জায় অনেক সময় ভয়ে অনেক সময় চাপের মুখে লুকিয়ে রেখে দেব আলাই না আন্ন বানাল খাতা আমাদের জন্য ফরজ হচ্ছে যে ভুল ভুলকে বর্ণনা করে দেব কি বুঝবে এরা যে ভুল করেছে এটি হচ্ছে খের খাই করে এটা হচ্ছে হিতাকাঙ্ক্ষী হয়। এটা হচ্ছে দরদি হক কুলনা কার জন্য হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম হচ্ছে দিন তার ল আল্লাহর হিতাকাঙ্ক্ষী আগে হবে। হ্যাঁ তারপরে কাঙ্কি হচ্ছে যে তার পাপের বোঝা কমাবার চেষ্টা করবেন যদি তার দোষ ভুলকে লুকিয়ে রেখে দেন তো তার অনসারী হয়ে তো বাকি লক্ষ লক্ষ লোক গুমরা হবে তোর তো পাপের বোঝা পাড়বে যে ওর কারণে গুমরা হয়েছে কেমন করে টেনে ফেলা যায় আর আমরা কি করে গদিতে উঠতে পারি ইসলাম শিখাই না ইসলাম শিখায় না যতক্ষণ পর্যন্ত মুসলিম আছে মুসলিম আছে ফাশেক হোক ফাজের হোক কোনাগার হোক জি कष्ट मन करतें मन करतार नेतृत्व एक, एक पाला ना दायित्व ना ना दायित्व ना जी इतमा और एन जो नेता की सम्मान मुसलिम शासक हिता हर नाम दिन वे मुस्लिम जनगण के जो हित नर नारी जनगण जनगण हिती हर नाम हम দিন দিন তখনই কায়েম হবে যখন আপনি মানুষের হিতাকাঙ্ক্ষী হবেন আল্লাহর হিতাকাঙ্ক্ষী আল্লাহর কিতাবের হিতাকাঙ্ক্ষী রসো হিতাকাঙ্ক্ষী মুসলিম শাসক আলম ওদের হিতাকাঙ্ক্ষী আর আম সাধারণ জনগণ হিতাকাঙ্ক্ষী হবেন যদি সংশোধন করে দেন ভুল যদি বর্ণনা করে দেন এটা সকলের জন্য হিতাকাঙ্ক্ষী হইলেন আপনি সকলের জন্য হিতাকাঙ্ক্ষী হইলেন আমা লুকিয়ে রাখেন ফাহুয়া মুহলিফুল নসিহাতে এটি হিতাকাঙ্ক্ষী হওয়ার পরিপন্থী এখানে শাহ সালিফজ হফ্ল কথা শেষ হল ও সাল হসেন বিনা আজমাইন